রমাদান উপলক্ষে রেকচারিরিজ চেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবাহ সুন্দর সব নাম আল আসমা নিয়ে আসসালামু আলাইকুম ওরিাত অলিল্লা হিল আসমা উল হুসনা সমস্ত গুণবাচক নাম সমূহ কাজে সে সকল নাম ধরে তোমরা তাকে ডাকো দোয়া করো ইবাদত করো আজকের পর্বে আমরা আল্লাহ সুবহান যে নামটি নিয়ে কথা বলব তার সহজ অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে থাকেন এই মর্মে আমরা দেখতে পাই আল্লা সুবাহানহু আতআলা কুরআনের মাধ্যমে চারটি নাম আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন এবং সেই নামগুলো হচ্ছে আলখালিক আল খাল্লাক আলব তিনি বলছেন তিনি আল্লাহ যিনি খালিক যিনি সৃষ্টিকর্তা যিনি আলবারি অর্থাৎ যিনি উদ্ভাবক বা প্রথম সৃষ্টিকারী যিনি সৃষ্টি সূচনা করে থাকেন তিনি আল মুসৌর যিনি রূপদাতা আকৃতি দানকারী তার জন্যই রয়েছে সমস্ত উত্তম নামসমূহ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি নাম একত্রে ধারাবাহিকভাবে এসেছে আল খালিক আলবাহরি আল মোসৌর খাল্লাক নামটি অন্যত্র এসেছে যেখানে আলসুবাহ তাল্লা তিনি বলেছেন ইন্না রব্বাক হু আল খাল্লাকুল আলিম নিশ্চয়ই আপনার রব তিনি মহান সৃষ্টিকর্তা এবং আলিম বা সর্বজ্ঞানী সাধারণভাবে বাহ্যিকভাবে সবগুলো নামের অর্থ একই রকম মনে হলেও এই নামগুলোর মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য প্রথমত আলখালিক এর অর্থ হচ্ছে যিনি সৃষ্টিকর্তা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 কাজেই এখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লা সুবাহতাল্লাহ তার নিজের সম্পর্কে যেভাবে বর্ণনা করেছেন ওলিল্লা হিল হোসনা অর্থাৎ আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নাম সমূহ সেই বিষয়টি উঠে চমৎকার আল্লা সাল্লাহর যত নাম রয়েছে সবগুলি নামই সুন্দর সর্বোচ্চ পর্যায়ের সুন্দর সৃষ্টি করা এটা হচ্ছে আল্লা সুহামতাল্লাহর কাজ তার গুণগত একটি বৈশিষ্ট্য তিনি সৃষ্টি করে থাকেন কোরআনের যখন প্রথম আয়াত নাজিল হয়েছিল से आयाल्लासुबहत आल्लर वैशिष्ट्य उठे सुर आलायाल्लासुहन पढ़ अपनी प्रभुर नामे से रब नामे पाठ कर जिन्हें करबर परिचय आल्लासुबहलर परिचय उपस्थापन कर সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে থাকেন নামবাচক বিশেষ হিসেবে খালিক শব্দটি কোরআনে আটবারের থেকেও বেশি এসেছে ক্রিয়া বা অন্যান্য রূপে এই শব্দটি অনেকবার এসেছে খাল্লাক এই শব্দটি কোরআনে এসেছে দুইবার আলবাহরি এই শব্দটি এসেছে তিনবার এবং মুসা এই শব্দটি এসেছে একবার সংক্ষিপ্ত ভূমিকা শেষ করে এবারে আমরা আমাদের বাকি আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি আজকের পর্বে আমরা আল্লা সুহামতআলার এই সুমহান নাম এবং গুণগত বৈশিষ্ট্য নিয়ে কথা বলার চেষ্টা করছি আল্লাহামতাল তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি মহান সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির সূচনাকারী তার সৃষ্টিকে তিনি আকৃতি দানকারী তিনি আল খালিক আল খাল্লাক আলবারি আল মসৌর এই নামগুলোর যে বরত্ব সেগুলোকে আমরা আজকে বোঝার চেষ্টা করছি এবং এই নামগুলোর যে প্রভাব সেটা গ্রহণ করার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের আজকের পর্বের বাকি আলোচনার উদ্দেশ্য আল্লাহমাতাল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুহামতাল আল্লাহর এক কম একশো বা নিরানব্বইটি এমন নাম রয়েছে যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে বা মানাহাসোহা দা খাল জানা সে জাননাতে প্রবেশ করবে মানাহসোহা এর অর্থ অত্যন্ত ব্যাপক এবং এই প্রসঙ্গে বিগত একটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম একটি অর্থ প্রসঙ্গে ইমাম আল কুর্তুবী রাহিম আল্লাহ তিনি উল্লেখ করেছিলেন যে একটি অর্থ হচ্ছে এই ধরনের যে এই নামগুলোকে এমনভাবে শিক্ষা করা যেন মানুষ আল্লাহ সুবহানওয়াল্লাহ বরত্ব অনুভব করতে পারে এবং আল্লাহর প্রতি মানুষের অন্তরে যেন ভয় ভীতি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 আমাদের চারপাশে আমরা দেখি শহর অঞ্চলে রয়েছে অনেক দালান কোঠা এই যে দালান কোঠা ইট পাথর কাজ বালি কিংবা মাটি অথবা লোহা এই সবই তো আল্লা সুভাহাতালার সৃষ্টি কিংবা আমাদের টেবিলে অনেক সময় থাকে খাতা কাগজ কলম ইত্যাদি এগুলোও তৈরি হয়েছে আল্লা সুভাহাতালার বিভিন্ন সৃষ্টিগত উপাদানকে কাজে লাগিয়ে সুতরাং আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি সমস্ত সৃষ্টি মূলত আল্লা সুভাহাতাল্লার সৃষ্টি এবং প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ সুহামাতাল্লার বরত্বকে आल्लासुहर शक्ति एवं तरह महिमा के घोषणा कर जाह सुबह ताल अस्तित्व सदान जारपो सेगुलो क्यों बुझीना किंबा कैन अंतरे सेगुलो को प्रभाव सृष्टि करना जेमन एक उदाहरण कल्पना करते एक छवि देखल एक फटोग्राफ देखल खूबी सुंदर एक प्रकृतिक दृश्य छविटी देखे क्योंकि बल बाबिटा तो खूब सुंदर আরেকজন বলল যে ক্যামেরা দিয়ে এই ছবিটা তোলা হয়েছে সেটা অত্যন্ত সুন্দর তৃতীয় ব্যক্তি বলল ফটোগ্রাফারের দক্ষতা আছে সে খুব দক্ষতার সঙ্গে এই সুন্দর ছবিটি তুলেছে চতুর্থ ব্যক্তি সে এসে বলল আসলে যে দৃশ্যের ছবি তোলা হয়েছে সেই দৃশ্যকে যিনি সৃষ্টি করেছেন প্রশংসা একমাত্র তারই জন্য সে আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা যিনি সব কিছুকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কাজেই চতুর্থ ব্যক্তি সে বলল সুবাহান আল্লাহ মাসা আল্লাহ अल्लाह सुबह ताल समस्त प्रशंसा अल्लाह सुबहर बरअर्थ घोषणा करुबह चेहसेदान कर दृश्य एक ही फटोग्राफ कौन व्यक्ति एकेत ये मानुष्टर एक बैशिष्ट्य देखी क्योंकि देखे जान अने देखी बुझी कूझे जान अने बुझे चाहिए चोख आन आंतर आगल सहा कम प्रभाव ग्रहण करी चर्मचक्षु दिए देखले अंतर चोख दिए देखते चीना शहरा देखी जे मानुष दीर्घद प्रकृतर का ना जाय तापिए उठे एवं किस पहाड़ अरण्य समुद्र यू देखे तरा बे रिफ्रेश आसलम यह दुट्ट स्थान मध्य पार्थक्य क्यदि शहराल और विभिन्न प्राकृतिक अंचल पहाड़ अरण्य कि समुद्र उभय स्थान मध्य पार्थक्य हमें শহর অঞ্চলে যে বিষয়গুলো আমরা দেখে থাকি যে সৃষ্টিগুলো আমরা দেখি দালান কোঠা রাস্তাঘাট কিংবা অন্যান্য অবকাঠামো এগুলোর সর্বশেষ রূপান্তর ঘটেছে মানুষের হাতের ছাপের মাধ্যমে মানুষ সৃষ্টিকে গ্রহণ করেছে সেগুলোকে ব্যবহার করে রূপান্তর ঘটিয়েছে অপরদিকে সেই প্রাকৃতিক স্থানগুলো পাহাড় অরণ্য কিংবা সমুদ্র সেখানে আল্লাহ ভাঁয়া তলা তিনি যেভাবে সৃষ্টি করেছেন সেগুলো ঠিক সেভাবেই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে ফলে সেই দৃশ্যগুলো আমাদের মধ্যে অসাধারণ মুগ্ধতা সৃষ্টি করে আমরা স্বতঃস্ফূর্তভাবে বলে উঠি আল্লাহ সুবহামতাল্লাহ সৃষ্টি দেখে বাহ কি সুন্দর কত চমৎকার সুবহান আল্লাহ মুসলিমরা এই দৃশ্যগুলো দেখে আল্লা সুবহামতাল্লার বরত্ব ঘোষণা করেন কাজে আমাদের আশেপাশে যা কিছু দেখি সব কিছুই মূলত আল্লা সুবহামাত আল্লাহর সৃষ্টি তিনি আল খালিক তিনি আল বারি তিনি আল মুস্বির তিনি আল খাল্লাক এই নামগুলো নিয়ে আমরা ভাবব এবং এই নামের বরত্ব গ্রহণের চেষ্টা করব। আল্লা সুভাওয়াতালা সৃষ্টির মধ্যে যে সৃষ্টি আমরা সবাই দেখি সেটা হচ্ছে বিশাল আকাশ যে কোনো ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা শহরেও যদি আমরা মাথা উঁচু করে তাকাই আমরা দেখতে পাই সুবিশাল আকাশ হয়তো সেই আকাশে ভেসে বেড়ানো কোনো পাখিও আমাদের চোখে পড়তে পারে এই আকাশকে কত চমৎকার ভাবি না আল্লাহ তালা সৃষ্টি করেছেন কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি কিংবা রাতের তারা ভরা আকাশ কত চমৎকার আল্লাহাত তিনি বলেছেন अलश के देखे जा रा दर्शक तेज़ दृष्टिनंदन करथित आकाश के अलासुआ सुशोभित सुसज्जित सुंदर सृष्टि कर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 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেউ কারো অনুরূপ নয় হুবহু কেউ কারো মত নয় প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা প্রত্যেকের চেহারা আলাদা কণ্ঠস্বর আলাদা এই যে বৈচিত্র এটা যিনি বৈচিত্রী আকার দানকারী যিনি আল বারি যিনি আল খালিক যিনি আল খালাক সেই আল্লাহ আল্লা সুবহানুবহান্লাহ তিনি বলেছেন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 অন্যত্র আল্লাহ সুহামতালা বলেছেন আল্লাহ জিয়া হাসানা কুল্লা শাহ ইন খালাকু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর সুসজ্জিত করেছেন এভাবে আল্লা সুবহামতাল সৃষ্টিগুলোকে নিয়ে যদি আমরা ভাবি যদি সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করি অন্তর দিয়ে যদি আমরা সেগুলোকে দেখার চেষ্টা করি তাহলে আশা করা যায় যে আল্লাহ সুহামতআলের এই সুমহান গুণবাচক নামগুলোকে আমরা আরও অধিক কদর করতে পারবো আল্লাহ সুবাহতাল্লাহর বরত্বকে নিয়ে ভাবলে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 ষাট গুণ গতি নিয়ে ঘুরছে এই পৃথিবী ঘণ্টায় প্রায় সাতষট্টি হাজার মাইল বেগে আবার এই সমস্ত সৌরজগৎ গ্রহ উপগ্রহগুলোকে নিয়ে সেও থুটছে সেকেন্ডে দুইশো কিলোমিটার বেগে এই সূর্য কেলাসু মহাতাল এত বড় করে বানিয়েছেন যে তার মধ্যে ১৩ লক্ষ পৃথিবী জায়গা করে নিতে পারবে এই সুবিশাল সৃষ্টি কে বানিয়েছেন আল্লাহ যিনি আল খালিক प्रतिदिन पूबे सूर्य उठे पश्चिमे अस्त जाए सूर्य आलो आसते समय लगे प्राय आठ मिनट अथच आलो सेकेंडे एक लक्ष छ छियाशी हजार माइल व तीन लक्ष कि दूरत अतिक्रम कर महाविश्वर विशालता से बोझार चेष्टा करी आसले एर क्षुद्रत सामने जान फुटे उठे आल सुस्तित्वर सामने सहजको योजना बोझारिंता करतेम एक वाहनर पर जान अपनी चेपे बस वाहन सेकेंडे आलोर बेगे दूर अतिक्रम कर तीन लक्ष कि किलोमिटार अतिक्रम करतेम एम ए बाहन आदि चेपे बसपर आनी देखेंप्ल पृथ्वी एट्स कत बड़ किंबा कत छोट प्रति सेकेंडे तीन लक्ष कमीटार एभवे मात्र आठ मिनिटर मध्य अपनी सूर्य समपरिमाण दूर अतिक्रम करते कि तर आगे जत समय चाँदर समपरिमा दूर अतिक्रम करते देखें चाँव आकृति क्षुद्रकार महाशून्य मंगल ग्रहण करतक्षण देखें दृष्टि पृथ्वी परिणत होंदुते अनेक कष्ट खाली चो पृथिवी के देखते अपनी सक्षम हबें ए चार बचर जो अपनी दूरत अतिक्रम करें देखते पाबी से सूर्य के एक बिंदु मना हमें दस बचर दूरत अतिक्रम करती नक्षत्र परिणत हो एक बिंदुते मन हो जान बिंदुगुलो सबग धीरे धीरे क्षुद्रथ क्षुद्रतर हो आस बिंदुते एकत्रित होारे गति दूरत अतिक्रम करें छाय पथे पृथिवी सौरजगत अवस्थान तर कि आकृति अपनी बुझते शुरू करब प्रति गलते তারকার সংখ্যা কত প্রত্যেকটি গ্যালাক্সিতে রয়েছে প্রায় একশো বিলিয়ন পরিমাণ নক্ষত্র সহজভাবে বলতে গেলে এই পৃথিবীতে যত ধূলিকণা আমরা দেখে থাকি প্রত্যেকটি ধূলিকণার বিপরীতে দশ হাজার নক্ষত্র আপনাকে কল্পনা করতে হবে যদি আপনি সামান্য এই মহাকাশের একটি ক্ষুদ্র অংশকে চিন্তা করতে চান কল্পনা করতে চান অথচ এর সবই হচ্ছে প্রথম আসমানের অন্তর্ভুক্ত আল্লাহ সুতাল আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাতটি স্তরে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 বিশাল একটি মরুভূমির মধ্যে একটি ক্ষুদ্র আংটি সমাতুল্যাসদুল্লাহির মাঝে একটি ক্ষুদ্র আংটি সমাতুল্য কিন্তু সেখানে শেষ নয় এরপর রয়েছে আল্লাহ সুমতালার কুরসি এবং এরপর রয়েছে আর্শ আল্লাহ সুমতাল বলেছেন ওয়াসিয়া কুরসি ইহুসামা ওয়া তিওয়াল আল্লা সু কুসি সমস্ত আসমান এবং তার পক্ষে মহান অথচ সেই কুরসি আল্লাহাল্লাহর আরসের তুলনায় তার দৃষ্টান্ত হচ্ছে সেই বিশাল মরুভূমির মধ্যে একটি ক্ষুদ্র আংটির সমতুল্য ইনি হিব্বানের হাদিসে রসদুল্লাহ সাল্লাম এভাবে দৃষ্টান্ত প্রদান করে আল্লাহ সুহামাতাল্লাহর সৃষ্টির বিশালতাকে আমাদের সামনে বুঝিয়েছেন কাজেই এই মহাবিশ্বে আমাদের পৃথিবী কিংবা আমাদের অবস্থান কোথায় কত ক্ষুদ্র কত তুচ্ছ আমাদের অবস্থান বিপরীতে আল্লা সুহামতাল্লাহর বরত্ব তার শক্তি তার কুদরত কত সুবিশাল বুখারির হাদিসে এসেছে রাসুল্লাহ তাল্লাহাম তিনি জানিয়েছেন যে নিশ্চয়ই জাননাতে রয়েছে একশোটি স্তর এবং এগুলো আল্লাহ প্রস্তুত রেখেছেন তার রাস্তায় জিহাদকারীদের জন্য এবং প্রতিটি দুইটি স্তরের মাঝে আসমান এবং জমিনের সম পরিমাণ দূরত্ব বিদ্যমান রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি বলছেন কাদেই যখন তোমরা চাইবি আল্লাহর কাছে তখন ফিরদাউস চাইবে কারণ সেটাই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বোত্তম জান্নাত এবং আল্লাহ সুবহাম তাল্লার আরস সেই ফিরদাউসের উপরে অবস্থিত এবং সেই ফিরদাউস থেকেই জান্নাতের ঝর্ণাগুলো প্রবাহিত হয়ে থাকে আবুদাবুদে হাজি সেরাসুল্লাহ সাল্লাহাম তিনি জানিয়েছেন আল্লাহ সৃষ্টির বিশালতা সম্পর্কে তিনি বলেছেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ সুহামতাল্লা ফের মধ্য থেকে আরসবাহী ফেরেস্তা সম্পর্কে কিছু বর্ণনা প্রদান করার তিনি বলছেন সেই ফেরিস্তা তার কানের নিচের অংশ থেকে কাঁধের অংশ পর্যন্ত দিয়ে দূরত্ব সেটা হচ্ছে সাতশো বছরের রাস্তা কাজেই এই যে সুবিশাল আকাশ আল্লাহ সুহাম তাল্লাহ সৃষ্টি সে বিষয় দিকে ইঙ্গিত করে আল্লাহ রানি বলেছেন যে তোমরা দেখো তোমরা দেখো এই আসমানের দিকে তাকিয়ে কোনো খুদ কিংবা ত্রুটি খুঁজে পাও কিনা তিনি বলেছেন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 কাদী আলাসুবহামতাল্লার নামগুলো এবং প্রতিটি নামের বিপরীতে যে সমাহান বৈশিষ্ট্য সেগুলোকে বোঝার জন্য আমাদের প্রয়োজন একটি চিন্তাশীল অন্তর যে অন্তর আল্লাহামতাল্লা সৃষ্টিকে নিয়ে ভাবে তা ফাক্কুর করে তা দাব করে অপরদিকে যে অন্তরগুলো উদাসীন গাফেল কিংবা অহংকারী যে অন্তরগুলো আল্লাহামতাল্লাহকে নিয়ে ভাবে না সেই অন্তরগুলো তো শূন্য অন্তর সমতুল্য ইবনুল কাই ইমব্রাহিম্লাহ তিনি বলেছেন যে মানুষের অন্তরে এমন কিছু শূন্যতা রয়েছে যেগুলো আল্লা সুহামাত আল্লাহর স্মরণ ছাড়া তার জিকির ছাড়া কিংবা তার প্রতি ভালোবাসা ছাড়া কোনো কিছুতেই পরিপূর্ণ হতে পারে না যে অন্তরে আল্লাহকে পাবার আল্লাহর নৈকট্য লাভ করার আল্লাহকে জানার আকুতি রয়েছে সেই চিন্তাশীল অন্তর প্রতিটি সৃষ্টিতে তার মহান রবের স্বাক্ষর খুঁজে পায় কোনো সৃষ্টিকেই সে স্বয়ং স্রষ্টা আল খালিক আল খাল্লাক আলবারি আল মুসাভির আল্লা সুহামাত আল্লাহ সঙ্গে মিশিয়ে ফেলে না একত্রিত করে ফেলে না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 কেন এগুলোকে নিয়ে আমরা ভাববো কারণ এগুলোর মাঝেই আল্লা সুত ইমানদার সম্প্রদায়ের জন্য মুমিনদের জন্য রেখেছেন আয়াত এবং নিদর্শন আল্লাহ বলেছেন খালাকাল্লাহামাওয়াল আল্লাহ সুহাম যথার্থভাবে আসমান এবং জমিন নভমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টি করেছেন নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে আয়াত রয়েছে মুমিনদের জন্য কোরআনের অনেক আয়াতে আল্লাহ সুবাহতাল্লাহ উৎসাহিত করেছেন যে তোমরা তার সৃষ্টিকে দেখো যিনি আল খালিক যিনি আল খাল্লাক যিনি আল বারি তার সৃষ্টিকে তোমরা দেখো এবং সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করো আল্লা সুবাহ আল্লাহ কোথাও প্রশ্ন করেছেন যে তারা কি দেখে না যে এই ধূসর মরুভূমি সেখানে কিভাবে পানি প্রবাহিত হয় এরপর সেই মরুর বুকে শস্য উদ্গত হয় যেগুলো তারা ভক্ষণ করে এমনকি তাদের পালিত পশুগুলো সেগুলো ভক্ষণ করে কোথাও আল্লাহ আহম্মদ বলেছেন যে তারা কি আল্লাহ সেই সমস্ত সৃষ্টি সৃষ্টিবস্তুগুলোকে দেখে না যেগুলোর ছায়া আল্লাহর প্রতি বিনিতভাবে। সিজারত হয়ে ডানে কিংবা বামে ঝুঁকে পড়ে কথাওয়ালা সুমতাওয়ালা মানুষকে তার নিজের সৃষ্টি বৈশিষ্ট্য সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন বলেছেন মানুষ কি ভেবে দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি তুচ্ছ পানি থেকে অথচ সে হয়ে গেল প্রকাশ্য বাঘ বিতণ্ডাকারী কথাওয়ালা সুমতা মরুভূমির জাহাজ সেই উটের দিকে দৃষ্টান্ত প্রদান করে বলেছেন আফালায়ান জরুন ইলাল ইবিলি কাইফা খলিকাজ তারা কি দেখে না সেই উটের দিকে যে কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কোথাও উড়ন্ত পাখির দৃষ্টান্ত পেশ করে আল্লা সুভাহমাতালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখেনা এবং এর মধ্যে মুমিনদের জন্য রয়েছে আয়াত রয়েছে নিদর্শন প্রত্যেকটি জীব কিংবা জড়বস্তু আল্লা সভাতার সৃষ্টির মধ্যে ইমানদারদের জন্য মুমিনদের জন্য রয়েছে চিহ্ন নিদর্শন এমনকি দিন এবং রাতের আবর্তনের মধ্যে আল্লাহ সু মাহমাতাল্লাহ বলেছেন তারা কি দেখে না যে আমি রাত্রিকে সৃষ্টি করেছি বিশ্রামের জন্য দিনকে করেছি আলোক উজ্জ্বল নিশ্চয়ই এর মধ্যে ইমানদার সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শনাবলী প্রতিদিন একইভাবে পূর্ব দিকে সূর্য উঠছে এবং পশ্চিমে অস্ত যাচ্ছে এই যে ধারাবাহিকতা সুনীপণ সৃষ্টি কৌশল এগুলোকে রক্ষণাবেক্ষণ করা এগুলো হচ্ছে আল্লা সুবহামদ আল্লাহর বৈশিষ্ট্য অথচ সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব তার যদি মাত্র কম বেশি কিংবা হের ফের হতো তাহলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেত সেখানে মানুষের বসবাস করা কিছুতেই সম্ভবপর হতো না এভাবেই আল্লা সুহামত আল্লাহ তিনি নিখুঁতভাবে সব সৃষ্টি করেছেন তিনি আল খাল্লাক যিনি মহান সৃষ্টিকর্তা ইবনুল কাইম রাহিমা তিনি বলেছেন যে বান্দারা আল্লাহর পরিচয় দুইভাবে লাভ করতে পারে এক নম্বর হচ্ছে কোরআনে উপস্থাপিত সেই সকল উত্তম গুণবাচক নাম আল্লামা উল হোসনা সেগুলোর মাধ্যমে এবং আরেক হচ্ছে আল্লা সুহানত আল্লাহর সৃষ্টিকে নিয়ে তাফাক্কুর করার মাধ্যমে প্রতিটি সৃষ্টিতেই আল্লা সুহানত আল্লাহর আয়াত বা নিদর্শন রয়েছে সেগুলোকে বোঝার মাধ্যমে আল্লাহর পরিচয় একজন বান্দা লাভ করতে পারে অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া চ্যানেল wwwyoutubecom জিরো